হরে কৃষ্ণ হরে Krishna Krishna, Krishna, Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. কি বলবো আপনারা কি শুনতে চান আজকে সমাচার পাত্রায় কি সমাচার আছে কেউ কি চলছে এই দেশে বাংলাদেশে কে জানে না আমরা সমাচার দিতে চাই অনদেশ থেকে কোন দেশ আমেরিকা ভারত ভগবানের দেশ আছে সেতু গোলক ধাম বল আপনারা বসবেন না সবাই বসুন সমাচার বলছু চলছে ভগবানের ধামে ব্রাসলীল চলছে আমার কাছ থেকে জিজ্ঞেস কর আপনি কেমন আছেন কয় থেকে এলেন আমি জানি না কি উত্তর দিতে আমি কেমন আছি মনে আমি আমি আমাকে লক্ষ্য করে তারা কি মনে করে। আমি তোর শরীরে তো কখনো হতে পারে না আমরা আমাদের শরীরে যদি বেশি খারাপ না আমরা বলাই ঠিক আছে সরিষা ভালো আছে এর অর্থ হচ্ছে যে মৃত্যু যাওয়ার পথে এই মুহূর্তে আমাদের শরীরে বেশি কষ্ট দেয় না ভালো আছি কিন্তু আমরা শরীরে নয় আমরা আছে আমরা কয় থেকে এলাম তো আজকে আমরা ঢাকা থেকে এলাম তার আগে কলকাতায় ছিলাম তার আগে মায়াপড়ে ছিলাম তার আগে অনেক জায়গা ভ্রমণ করেছে সব জায়গায় আমি নাম তো জানি না কত জায়গা ভ্রমণ করেছি এই জীবনে এবং এর আগে অনেক জন্ম ছিল তো আমি কথায় থেকে এলাম আগে এই এক কুকুর চলাম, ইন্দ্র ছিলাম ব্রহ্মা চলম কি গাছ আগাছ ছিলাম তো কথায় থেকে এলাম এবং কেমন আছি এই দুই প্রশ্নের উত্তর খুব কঠিন আছে তো অনেকে বলে কিন্তু কি উত্তর দিতে জানি না কি বলতে। তো আমি কেমন আছি আমি ভালো না কারণ কৃষ্ণ সেইভাবে নিযুক্ত হচ্ছে না আমি যদি বুঝতে পারতাম যে আমি নিত্য কৃষ্ণ দাস তাহলে আমার অবস্থা ভালো হতো তার ছাড়া সেই কথা ভালো হতে পারে না কথায় এলাম আমরা কৃষ্ণের সাথে চলাম কৃষ্ণ ভুলি সেই জীবনাদি বাহিনুখে মায়া তার দেহ সংসার দুঃখ আমরা ভালো নয় কারণ আমরা কৃষ্ণকে ভুল করেছি আমরা সেই গোল ধাম থেকে এলাম এবং আমরা মনে করি আমি বেঙ্গলি সেই অবেঙ্গলি আমি হিন্দু সেই মুসলমান আমি শিক্ষিত সেই অশিক্ষিত আমি নারী সেই পুরুষ ইত্যাদি দেহাত্ম বুদ্ধি দ্বারা আমাদের মায়া মায়াবন্ধন হয় দাস এই বিশ্বাস করলে শুধু এই কথা বুঝতে হবে যে আমি কৃষ্ণ দাস আমাদের হবে না তো আমরা কথায় এলাম আমরা সবাই গোলোকনিবাস সেই গোলকের সম্বন্ধে সমাচার দিতে আমরা অনুসারে এলাম হতে হবে আমরা এখানে আছি কিছুদিন মানব শরীরে আমরা যদি ঠিক মতো এই মানবজন ব্যবহার না করে তাহলে পুনরি জানানি প্রবেশ করতে হবে বারবার জন্ম হবে বারবার মৃত্যু হবে বুঝতে হবে যে আমাদের আসল স্থান হচ্ছে শ্রীকৃষ্ণের চরণে গলক ধামে এই মন্দির যদি ঠিকমতো রাধা কৃষ্ণ সেবা করা হয় এবং যাতে সেবা ঠিক হবে গড় আর আলাদা রাখা উচিত না পাশে ফাঁসে রাখা উচিত পূজারে কথা শুনুন গর নেতায় গড় এবং নেতায় আলাদা জায়গা রাখা উচিত না পাশে ফাঁসে একদম ফাঁসে তো আপনারা যদি ঠিক মতো রাধা কৃষ্ণ সেবা করবেন এখানে তাহলে আপনারা তাদের কৃপায় হরি গুরু দেয় কৃপায় অধিকা পাবেন কল ধাম যেতে যদি ঠিক মতো সেবা করা হয় এখানে তাহলে আমরা বলতে পারব যে এই মন্দির হচ্ছে গোলক ধর্মে একটা কি বলে নমন এই হচ্ছে গোলক ধাদের মধ্যে গোলকের ফন্ধন হরিনাম সংকিত নাম তো কি এই নাম তো কোন সাধারণ শব্দ না নাম হচ্ছে গোলোকে প্রধম তো ঠিক সেইভাবে আমরা যদি ঠিক মতো সেবা মন্দিরে তাহলে সেই মন্দির তো এই জড় জগতে মধ্যে হবে না সেইটা গোলোক হবে যেমন ভক্তিনাথ ঠাকুর বলেন যেই গৃহেই ভজনে দেখে গৃহেইতেই গোলোক ভায় তো ভক্তিনাথ ঠাকুর বলেন যে আমি ঘরে ঘর হলেন বাবা কলকাতায় ঘরে আমি প্রতিদিন কৃষ্ণ ভজন করি এবং এই কৃষ্ণ ভজন করে থেকে বুঝতে পারি যে এই ভজনের স্থলই কলকাতার মধ্যে না এটা গোলক ধাম তো আপনারা সেবা করুন আপনারা সবাই এখানে এসে কীর্তন করুন রাধা কৃষ্ণ তাই তার সেবা করুন এবং আপনারা আস্তে আস্তে অনুভব করতে পারবেন যে আমাদের কোনো প্রকৃত সম্পর্কে নেই এই জড় জগতের সাথে আমাদের আসল স্থান হচ্ছে গোলক ধাম আমাদের আসল জীবন হচ্ছে রাধা কৃষ্ণ শৈব রাধা কৃষ্ণ প্রাণ মিশর জীবনে গায় কিন্তু আমরা বুঝতে পারি যে ঠিক আর অনেক কিছু আছে আমরা জীবনে মর অনেক গতি আর কি আর কিছু নাই আমি আর কিছু চাই না আর আমরা গাই আমরা শুধু গাই গাওয়া পরে আমরা আবার টিভি চালু করে এবং অনেক সংসারে কার্য মধ্যে ব্যস্ত থাকি তো যাতে আমরা প্রকৃত পক্ষে গাইতে পারি রাধা কৃষ্ণ প্রাণ মহ যুগ জীবনে মরণে গতি আর না হিম আমাদের ঠিক মত কৃষ্ণ ভক্তি সাধনা পথ গ্রহণ করতে হবে তো সেই সাধনা পথ খুব সরল আছে কিন্তু সেটা ঠিক মত পালন করতে হবে কি করতে হবে নাম জপ করতে হবে শ্রীমৎ ভাগবত গীতা অ ভাগবত শ্রীমদ ভাগবত পাঠ করতে হবে সমাচার আসছে যদি গোলক থেকে না তো দয়া করাই বন্ধ করে এখানে গোলক সমাচার চলছে তো শুধু কৃষ্ণপ্রসাদ করতে হবে আমরা কি খাই আমরা কিছু খাই না আমরা আমিষ খাই না আমরা নিরামিষ খাই না তো আমরা কি খাই হাওয়া আমরা কিছুই খাই না আমি রকম জিনিস খাই সেভাবে আমরা যদি বলি এর অর্থ হবে যে আমি উপভোগী তো আমরা কিছুই খাই না আমরা কৃষ্ণপ্রসাদ সেবন করি সব কিছু যা আমরা করি সেইটা শ্রীকৃষ্ণের আনন্দে বর্ধন করার জন্য তাহলে আমাদের সেবা করতে হবে নয়তো যে আমরা সেবা করি তারপরে আমরা কিছু খাওয়া উপভোগ করি সেটা আমাদের উদ্দেশ্য না সব কিছু যা আমরা করি আমরা শুধু শ্রীকৃষ্ণের প্রীতির জন্য করি তো খাওয়াও সেটা হয় না খাওয়া আমরা তো করি না যে আমি খাই অনেক ভালো ভালো আমি উপভোগ করি সেটা ভক্তদের মনোভাব না আমরা একটু একটু প্রসাদ সেবন করি শুধু কৃষ্ণপ্রসাদ আর কিছু না বল আরো হচ্ছে সমর্পিত জীবন ভক্তির অননাম হচ্ছে সরনাগতি না আত্মসমর্পণ তো এর সম্বন্ধে আমি এখন আর বেশি কথা বলব না কারণ আরো বক্তা আসবে এখন আমাদের সাথে দয়া নিথাই দাস আধিকারী তার পূর্বপুরুষে স্থান ছিল চট্টগ্রাম এখন কন মুম্বাই থাকেন এবং সারা পৃথিবী ভ্রমণ করে জাহাজে কাজ করে যে এনি দয়াল নেতায় দাস আধাতি পরিচয় এবং পোল্যান্ড থেকে আগত একজন ভক্ত প্রেম প্রভু প্রভু এবং তারা ও কিছু বলবেন বাংলা বুঝেন না দয়া নেতাই প্রভু অনুবাদ করবেন Okay, you have to speak something. No? I think this তারপরে এই দয়ানিতায় প্রভু সায় রাখবেন উভয় গতিদা এবং প্রেমদাত্তা প্রভু প্রথমবার এই বাংলাদেশে আসছে আমার ক্ষত বা এখন তো মাঝে মাঝে আস কিন্তু আমি এখানে এখানে আমি এই দেশে থাকি গ্রুপে। আমার দুই আসলে চিন ওই ব্রহ্মাচার্য সেই বই কথায় আছে না না সুন্দর আদেশ অনুসারে। আমি যখন না করে বাংলায় অনুবাদিত সংগ্রহ করতে পারবেন এবং এই খাবারের মধ্যে সিডি আবার একটা এমপি থ্রি আছে যার মধ্যে ষোলচ প্রবচন আছে আজকে প্রবচন থেকে অনেক লম্বা যার থেকে আপনারা গোলোক সমাচারের সম্বন্ধে অনেক কিছু শুনতে পারবেন গোলোকের প্রেম ধন হরিনাম সংকীর্তন রচিনা জন্মিলোকের খায়